বাংলা মানবতা সমাধান আসসালামুক রহমত بعد বরক আলহামদুলিল্ রবিলাম ওবতুলমত্তিন ওসলাতল আশরফুলব্বইসলিন নবীন মোহাম্মিলজমাইন আম সম্মানিত দর্শক মন্ডলী আজকে আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা নিয়ে আসছি সেটা নেক আমলের বদলা দুনিয়া এবং আখেরাতের দ্বিতীয় পর্ব প্রথম পর্বে আলোচনা করেছি যে নেক আমলের প্রয়োজনতা কি এরপরে বলেছি সৎ আমলের সংজ্ঞা কোন আমলটিকে সৎ আমল বলবো বা শরীয়তের পরিভাষায় সৎ আমলের সংজ্ঞা কি এবং এরপরে বলেছি আল্লাহ রব্বুল আলমিন সুরে নাহালের যে আয়াতটি আপনাদের সামনে উপস্থাপন করেছি তেলাওয়াত করেছি সুরে নাহল আয়াত নম্বর সপ্তানব্বই আল্লাপাক এখানে বলেছেন যে যারা দুনিয়ায় মমিন অবস্থায় ইমান অবস্থায় যদি কোনো নেক আমল করে সে পুরুষ হোক অথবা নারী হোক আল্লাহ ওয়াদা করেছেন আল্লাহ পাক ওই ব্যক্তিকে দুনিয়ায় একটি সুন্দর এবং পবিত্র জীবন দান করবেন তো এই আয়াতের ব্যাখ্যায় আপনাদের সামনে বলেছিলাম যে ইবিন রাহেমাহ উনি ইবিন আব্বাস থেকে একটি কৌল নিয়েছেন এবং ইবনে আব্বাস রাজি আল্লাহ তিনি বলেন যে হায়াতান হায়াতবা এর ব্যাখ্যা হলেই আল্লাহ যে আমাদেরকে সৎ আমলের প্রতিদান হিসাবে দুনিয়ায় সুন্দর জীবন দেবেন এর ব্যাখ্যা হলেই রিজান হালাল তৈবা আল্লাহ পাক আমাকে এই দুনিয়ায় একটি হালাল রিজিকের ব্যবস্থা করে দিবেন। তো হালাল রিজিকের ব্যবস্থাটা এটাকে ধন্য জীবন বলে শরীয়ত আখ্যায়িত করল এটাই একটা ধন্য জীবনের মাধ্যম বলে উনি ব্যাখ্যা করে এর কারণ কি এর কারণটা বুঝে আসবে যদি আমরা এই হাদিস যে হাদিসটি নাকি বর্ণনা করেছেন আবু হর তানহু এই হাদিসটি যদি আমরা শুনি এবং এটাকে বোঝার চেষ্টা করি তাহলে বুঝে আসবে যে আসলে দুনিয়ায় অধিক সম্পদ হওয়া ওটা দুনিয়ায় সফল জীবন নয় যদি সেই জীবনের ভিতরে সফলতা না আসে সেই জীবনের ভিতরে যদি হালাল রিজিক যদি না থাকে দেখুন এ বিষয়ে আল্লাহ নবীলাম বলেছেন তাইবান নিশ্চয় আল্লাহ তালা পবিত্র এবং তিনি পবিত্রতা ছাড়া অপবিত্র কোন জিনিস তিনি কবুল করেন না আমার বিমা আমার বিহিল মুরসালিন। এবং আল্লাহ তালা মোমিন কেও এটাই নির্দেশ দিয়েছেন যে তোমরা এবং হালাল এবং পবিত্র রিজিক তোমরা ভক্ষণ করো আল্লাপাক আরো বলছেন হে ইমানদার তোমরা খাও हाल पन्थाय दिए पवित्र रिजिक दिए हाल रिओ रिजिकत करबात गुल्लासे पवार आशा रखशाला क्यों ममिन दर केसुले আমি তোমাদেরকে হালাল রিজিক খাওয়ার জন্য এই জন্য তোমাদেরকে নির্দেশ দিচ্ছি যে একজন ব্যক্তি সম্পর্কে উনি বলছেন সুম্মা জাকারা রাজুল ইতি সাফর একজন মুসাফির সে লম্বা সফর করেছে দূর পর্যন্ত সফর করেছে আল্লাহ নবী এমন আছে যাদের দোয়া আল্লাপাকেন না তাদের দোয়া কে কবুল করেন তার ভিতরে সর্ব প্রথম ওই ব্যক্তি মুসাফির যে ব্যক্তি সফর করেছে সফর অবস্থায় যে কোনো ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ নবী সা বলেছেন যে মুস্তাজুদ্দাওয়াত তার দোয়া আল্লাহ তালা কবুল করেন দ্বিতীয় ব্যক্তি দাওয়াত এই দোয়াটি আল্লাপা কোনোদিন ফেরত দেন না তাহলে আল্লা নবী সালাম বলছেন একজন মুসাফির সফরও লম্বা সফর করেছে বলছে লম্বা সফর কিভাবে চুল এবং কাপড় আবর্জনায় লিপ্ত হয়ে গেছে ময়লা হয়ে গেছে आसमान दिखे हाथ उत्तोलन करब हेपालक हेपालक अल्लाह फिर अल्लाह क्षमा दल्लाह क्षमा दाओ दबुली माध्यम आ सबगुलवा जा कष्ट अर्थ व्यय कर शारिक कष्ट कष्ट कर सफर के रब यारब बोले डाकु समस्या एक जैगे से হারামুন মাস দোয়া কবুল হওয়ার কিন্তু আলিক সমস্যা একটাই সেটা হলে যে এত কিছু মাধ্যম এত কিছু শর্ত তোমার কাছে পাওয়ার পরেও আমি তোমার দোয়া ক্যামলি কবুল করি তাহলে আমি এত কিছুর পরেও আমি তেমনি তোমার দোয়া কবুল করি সফর করার পরেও কাছে দোয়া করেও আল্লাহ পাক তার দাগের কোন সারা দিচ্ছেন না সমস্যা একটাই যে তার ভেতরে হারাম রিজিক আছে এই জন্য আব্বাস বলেছেন যে আসলে পাক ওই ব্যক্তির জীবনটাই ধন্য বলে আখ্যায়িত হবে ওই ব্যক্তির জীবনটাকে শরীয়তের সুন্দর জীবন বলা হবে যাকে পাক হালাল রিজিকের ব্যবস্থা করে দিবেন এই জন্য আমাদের এটা বড় একটা ভাগ্যের বিষয় হবে যদি আল্লাপাক আমাদেরকে হালাল রিজিকের উপার্জন করার একটা মাধ্যম যদি আল্লাপাক আমাদেরকে দান করেন আর আল্লাহ ওয়াদা করেছেন সৎ আমলের মাধ্যমে সেটা আল্লাহ পাক দান করবেন এবং আল্লাপাক বলেছেন যে আল্লাহ তাকে এমন ভাবে রিজিক দিবে সে নিজেও বুঝতে পারবে না আল্লাহ পাক কিভাবে রিজিক দিবে দ্বিতীয় ব্যাখ্যা সেটা হলো কানা আহ যে সন্তুষ্টতা বা যথেষ্ট বলে মনে করা আল্লাহর রেজিক যতটুকু আল্লাহ পাক দিয়েছেন তার উপর সন্তুষ্ট থাকা এটাকে বলা হয় কানা তো এ ধরনের কানাৎ পাওয়া এবং যথেষ্ট বলে মনে প্রাণী মেরে নিয়ে আল্লাহ শুক্র আদায় করার মতো নেয়ামত দুনিয়ায় পাওয়া এটাও একটি বড় নিয়ামত কারণ এই নিয়ামত থেকে যদি কোনো ব্যক্তি বঞ্চিত হয় অর্থাৎ কারো ভিতর যদি কানাথ না থাকে এবং আল্লাহর দেওয়া নিয়ামতের উপর সে যদি সন্তুষ্ট যদি না থাকে তাহলে ওই ব্যক্তি সম্পর্কে আল্লা নবী সাসান বলেছেন যে আদম আদম অর্থাৎ সন্তানের পেট। এটা একমাত্র কবরের মাটি ছাড়া আর কোনো জিনিসের দ্বারাই ভরবে না আমরা বাস্তব জীবনে দেখতে পারি যে দুনিয়ায় পাক যত মানুষদেরকে যত বেশি নিয়ামত দিয়েছেন তার চাহিদা আরো বেশি হয়েছে আরও দরকার আরও দরকার কেহ কি বলেছে আজ পর্যন্ত যে আল্লাহ আমাকে যতটুকু আমাকে আলহামদুলিল্লাহ তুমি যদি আল্লাহ সুক্রিয়া আদায় করো আল্লাহ বলছেন আজিদানাকুম আমি অবশ্যই অবশ্যই তোমাকে আমার নেয়ামতকে বাড়িয়ে দেবো তাহলে আল্লাহ তা নামত বাড়িয়ে দেবেন কখন যদি আল্লাহ সুক্রিয়া আদায় করি तो आल्लाक सत्लाके कान दीबे शुक्रिया आदाय कर तौफिक दान करत तो विषय बाकी आलोचना एक बरतर पर आबाद सामने आसि आल्ला केमल कर तौफिक दान कर তার আপন কক্ষপথে আল্লাহ কি পরিমাণ শৃঙ্খলার ব্যবস্থা করেছে সব আলোচনা এখানে চলে আসতে পারে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 প্রতি বুধবার সন্ধ্যা ষাটটায় বাংলাদেশে সাড়ে ছটায় ভারতে আবু হুরায় আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ বলেন আল্লাহ তালা তোমাদের চেহারা এবং সম্পদের দিকে লক্ষ্য করেন না বরং তিনি तुम्हारेल लक्ष्य करें सही मुसलिम चतुर्थ खंड सत्क्यवहार और शिष्टाचार अध्याय अनुच्छेद एक हजार षाट हदीज़ नम्बर छ हजार दुश एक मानुषे घुमे मग्न घुमारा जतना परस्पर उभये भलते কেন ইসলামের দৃষ্টিতে নিন্দনীয় জুলুম এবং অত্যাচার দেখুন মানুষের অধিকার পরবর্তী অনুষ্ঠান বাংলায়। আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক মন্ডলী আল্লাপাক সুরে নাহালের আয়াত নম্বর সপ্তনব্বই এখানে আল্লাপাক বলেছেন যে ব্যক্তি যে পুরুষ এবং আমি অবশ্যই তাকে একটি সুন্দর জীবন দান করব। তো এই সুন্দর জীবনের ব্যাখ্যা আপনাদের সামনে ইবনে আব্বাস রাজি আল্লাহ দেখা উপস্থাপন করেছি তো এই সুন্দর জীবনের ব্যাখ্যায় আলী রাজি আল্লাহ তিনি বলেছেন যে আল্লাহ পাক তাকে দান করবেন অর্থাৎ কেউ যদি সৎ করে আব্বাস বলেছেন যে আল্লাহ পাক তাকে উপার্জন করার মাধ্যম আল্লাহ পাক খুলে দিবেন যে ব্যক্তি আল্লাহর তাকে অবলম্বন করবে আল্লাহর ভয় করবে আল্লাহ পাক হালাল রিজিকের জন্য পথ বের করে দেবেন এবং আল্লাহ পাক বলেছেন যে আল্লাহ তাকে এমন ভাবে সে পাক কিভাবে মনে করা আল্লাহর রিজিক যতটুকু পাক দিয়েছেন তার উপর সন্তুষ্ট থাকা এটাকে বলা হয় কানাহ তো এ ধরনের কানাহ পাওয়া এবং যথেষ্ট বলে মনে প্রাণী মেরে নিয়ে आल्लाक्री आदाय करारामत दुनिया पावी बड़ न्यामत कारण ये न्यामत वंचित है अर्थात कारो भात ना थे आल्ला देवा न्यामत सेतुष्टि ना थे ओई व्यक्ति सम्पर्के आल्लाबी साम्लाब्न आदम अर्थात आदम, आदम सुलतान पेट रकार नहीं हाँ कथा ता बोलते आल्ला जतटुकु दिएहमदुल्लाद কখন যদি আল্লাহ শুক্রিয়া আদায় করি তো আল্লাহ পাক বলছেন যে ব্যক্তি আমল করবে সৎ আমল করবে আল্লাহ পাক তাকে কানাদ দিবে এবং তাকে সুক্রিয়া আদায় করার তৌফিক দান করবেন তো এটাও একটা বড় নিয়ামত আর ব্যাখ্যায় বলেছেন সাদা যে সুন্দর জীবন দান করবেন তার অর্থ হলেই যে আল্লাহ পাক তার জীবনটাকে সৌভাগ্যবান জীবন বলে বানিয়ে দিবেন। এ বিষয়ে আল্লাহ পাক বলছেন নিশ্চয় ওই সমস্ত লোক সোয়াই যাদেরকে সৌভাগ্যবান বানানো হয়েছে জান্নাতি ফিহা। জান্নতিহা পাক তাদেরকে বিনিময় হিসাবে আখেরাত আল্লাহ পাক্নাত দান করবেন তো আল্লাহর ওয়াদা প্রতিশ্রুতি এটা বাস্তবায়িত হবে নেক আমল করলে হয় আল্লাহ আমাকে হালাল রিজিক দান করবেন অথবা আমাদেরকে কানাৎ দান করবেন অথবা আল্লাহ আমাদেরকে দুনিয়ায় সায়াত দান করবেন আল্লাহ পাক আমাদেরকে সৌভাগ্যবান দুনিয়ায় বানাবেন তো এই তিনটা ব্যাখ্যা আমরা বুঝতে পারলাম যে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ায় এই সমস্ত নেক আমল দান করবেন আর ব্যাখ্যা যে আমরা যদি আমল করতে পারি সৎ আমল করতে পারি তাহলে আমল করার পরে আল্লাহর কাছে তোবা করলে আল্লাহ বলছেন আমি তোমাদের তোবাকে কবুল করে নিব আল্লাহ বলছেন যে ব্যক্তি সৎ আমল করবে আমল করবে আল্লাহ পাক তার তোবাকে কবুল করবেন তাহলে সৎ আমলের মাধ্যমে আল্লাহ আমার হালাল রিজিকের ব্যবস্থা করে যেতে পারেন আল্লাহ আমাকে সন্তুষ্টময় জীবন আল্লাহ দান করতে পারেন পাক আমার জীবনকে সৌভাগ্যমান জীবন মানাতে পারেন এবং পাক আমি যদি অপরাধ করি আল্লাহর কাছে তোবাকলে আল্লাহ পাক আমাকে ক্ষমা করে দেবেন তাহলে আল্লাহ বলছেন ওয়ালা রাজু আজ আমি বলেছিলাম যে সৎ আমল করলে আল্লাপাক কিছু প্রতিদান দেবেন দুনিয়ায় আর কিছু প্রতিদান দেবেন আখেরাতে দুনিয়ার প্রতিদান সম্পর্কে জানলাম আর আখিরাতে সম্পর্ক আল্লাহ পাক বলেছেন ওয়ালা নাজিয়্যান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানূ ইআমালুন ওয়ালা নাজিয়্যান্নাহুম আমি অবশ্যই অবশ্যই তাদেরকে বদলা দান করব বিআহসানি মা কানূ ইআমালুন তারা যে দুনিয়ায় যে কষ্ট করেছে যে আমল করেছে এর চেয়ে উত্তম বদলা আমি তাদেরকে দান করব তাহলে नेक আমলের বদলা আমি পাবই পাবো আখেরাতেও পাবো আখেরাতে কি পাবো আল্লাহ বলছেন তোমাকে উত্তম বদলা দান করব। উত্তম বদলা কি উত্তম বদলা সম্পর্কে আল্লাহ তারা বলেন নিশ্চয় তারা জান্নাতে প্রবেশ করবেন তো জান্নাতে প্রবেশ করা এর চেয়ে বেশি সৌভাগ্য কে হতে পারে আল্লাহ পাক বলছেন যে বদৌলতে দুনিয়ায় যদি আমি নেক আমল করতে পারি তাহলে আখিরাতে আল্লাপাক আমাদেরকে জান্নাত দান করবেন আর জান্নাত যে ব্যক্তি পাবেন তাহলে ওই ব্যক্তি মূলত আসলে সঠিক এবং সফল ব্যক্তি আল্লাপাক যাকে জান্নাতে প্রবেশ করেছেন ওই ব্যক্তি কেন সফল হবে না দুনিয়ার জীবন যে কষ্ট যে আরাম এর তুলনায় আখিরাতের কষ্ট আর আখেরাতের আরাম অনেক বেশি বিধায় সেই আখেরাতকে পাওয়ার জন্য দুনিয়ায় যদি একটু কষ্ট করতে হয় কিন্তু কার প্রতিদান আল্লাপাক আখিরাতে এর চেয়ে অনেক বেশি সুন্দর অনেক বেশি আরামের মাধ্যমে আল্লাপাক দান করবেন একটি হাদিস আনাস তিনি বলেন যে আল্লাহ নবী সাহা সাল্লাম বলেছেন যে কেয়ামতের দিন আল্লাহ যে দুনিয়ার সবচেয়ে ছিল সবচেয়ে তাকে একটা ডুবু দিবে দেওয়ার পরে তাকে উঠিয়া বলবে হাল রা খায়রান কাত্তু তুমি দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ সবচেয়ে আরামের মানুষ হাল রায়রান কাত্তু তুমি কি কোনো আরামের কথা মনে করছো কোনো आएसम शांति जहां शे कठिन एक डुबु दे दुनिया सब आराम भूले जाए जहां नाम प्रखट ता कत बसि से जहां नाम मानुषे कत बस कष्टदायक जैगा তাহলে পাক যদি সেই জাহান্ন থেকে মুক্তি দান করেন ওই ব্যক্তি সফল না তো আর কে কোন ব্যক্তি সফল হবেন তো আমরা আল্লাপ যারা নেক করবেন সত আমল করবেন আল্লাপাক বলছেন যে ব্যক্তি তার রব এবং প্রতিপাল সঙ্গে সাক্ষাতের আশা রাখে আমাল তাহলে সৎ আমল করে তাহলে সৎ আমলের বদলে আল্লাপাক জাননাতে তার দিদার করাবেন তার সাক্ষাৎ করাবেন জি আল্লাহ নবীলাম বলেছেন যে তোমরা যেরকম পূর্ণিমা রাত্রে চাঁদের দিকে তাকাতে তোমাদের চোখে কে কোনো কষ্ট হয় বলছেন না হে আল্লাহিস কোন কষ্ট হয় না বলছেন কিয়ামতের দিন আল্লাহ থেকে ইলাহা না তারা তার রবের দিকে তাকিয়ে থাকবে তার রব দেখবে তো আল্লাহ নবীলাম বলেছেন যে আল্লাহ পাক যখন তার দিদার করাবেন জান্নাত তখন সেই জান্নাত বাসীরা আল্লাহর দিদার পেয়ে তাদের যে সন্তুষ্টি এবং আরাম তাদের অন্তরে হাসিল হবে অর্জন হবে সেই অর্জনটা আল্লাহর দিদারটা যেন জান্নাতের সমস্ত নিয়ামতের চাইতে তার দিতে কাছে বেশি মূল্যবান এবং ভালো বলে আখ্যায়িত হবে ওহে মুসলিম ভাই সৎ আমলের মাধ্যমে যেমন আল্লাহর দিদার অর্জন হবে আমাদের কেমতের দিন ঠিক তেমনই জান্নাত আমি অর্জন করতে পারবো কেমন জান্নাত সেই হাদিসের আগে অংশ আল্লাহ নবী ইসলাম বলেছেন যে দুনিয়ার সবচেয়ে কষ্টকারী ব্যক্তিকে डुबू दे दुनिया सब कष्टि भूले जाए व्यक्ति के सफल बोलें ना तो का सफल আমাদের চিন্তা ভাবনা করতে হবে যে সৎ আমল কোনটা এটা আমাদের জানতে হবে এবং সৎ আমল করা ছাড়া যে আল্লাহ আল্লাপের সন্তুষ্ট অর্জন সম্ভব নয় দুনিয়ায় সফলতা সম্ভব নয় আখিরাতে সফলতা সম্ভব নয় এ বিষয়ে একজন মুসলমানের স্পষ্ট ধারণা থাকতে হবে বরকত আসবে আল্লাহর পক্ষ থেকে দুনিয়ায় শান্তি আসবে আল্লাহর পক্ষ থেকে সেই শান্তি আল্লাহ পাক স্বল্প সম্পদের মধ্যেও দিতে পারে আল্লাপাক বেশি সম্পদ দিয়েও অনেক সময় না দিতে পারবে তবে পাক যদি দুনিয়ায় কাউকে সম্পদও দিয়ে থাকেন দুনিয়ায় যদি আরামের বাড়িও দিয়ে থাকেন আরামের নারীও দিয়ে থাকেন এবং এর সাথে সাথে আল্লাহ পাক যদি কাউকে তার নেক আমল করার দান করেন তাহলে এটা তো তার জন্য অবশ্যই আরো সুন্দর বিষয় কিন্তু এর দ্বারা আমরা যেন এটা কোন সময় না বুঝি যে দুনিয়ায় শান্তি অর্জন করতে যে দিনকে পিছিয়ে ফালিয়ে দিয়ে আল্লাহকে ভুলে যে আল্লাহ রসুলকে ভুলে যে শরীয়তকে পিটের পিছনে ফেলে দিয়ে করে আজকে যে মাথার ঘাম পায়ে কিন্তু আল্লাহর দিনের কোন জীবন বিধান দিয়েছেন আমার যে জীবনে একটা রুটিন দিয়েছেন পাঁচ অক্ট সলাদ দিয়েছেন সেটার আমার রুটিন ঠিক নেই মানুষের সঙ্গে কিভাবে আচরণ করতে হবে তার রুটিন ঠিক নেই আমার আখলাখ চরিত্র কেমন হবে এটা আমাদের রুটিন ঠিক নেই তাহলে বুঝে আসলো যে আল্লাহ পাক বলছেন আল্লাহর থেকে আমাদেরকে দূরে না সরে দেয়ালিখের আর যে ব্যক্তিকে আল্লাহ পাক দিন থেকে গাফিল করে দেয় দূরে সরে দেয় ফাউলাই কাহামুল খেরুন তাহলে ওই ব্যক্তি সবচেয়ে বড় ক্ষতিকর ব্যক্তি তাই আমরা আল্লাহর কাছে এটা প্রার্থনা করব আল্লাহ তুমি যেন আমাদেরকে নেক আমল করার জন্য তৌফিক দান করো এবং এর সাথে সাথে যেটা আপনাদেরকে বলেছি যে আমল করার পূর্বে। কি করে করে জেনে বুঝে আমরা আমল করব যেন এই আমলটা আমাদের বেফল না হয়ে যায় এই আমলটা যেন নষ্ট না হয়ে যায় এবং এটা যেন আল্লাহ পাক কে আমাদের প্রত্যাখ্যান না করে আল্লাহ পাক আমাদেরকে নেক আমল বুঝা এবং তার উপর আমল করার তৌফিক দান করুন আল্লাহ রব আলমিন আমাদের সবাইকে নেক আমল করা তৌফি দান করুন রবমিন আসসালামু আলাইকুম ওরিাত তখন আল্লাহর অন্তিম কিতাব হচ্ছিল এক পূর্ণাঙ্গ জাতিকে সঠিক পথের দিশা দিয়েছে শেখ মতিউর রহমানি জানার জন্য দেখুন আল আলো শুধু পিস টিভি বাংলায় ंग विधान जो कोटी कोटी लोकर जीवन दृष्टि परिवर्तन दिल देख कुरान आलो शुक्रवार मंगलवार रत साढ़े आठटाय बांगे आठटाय भारत पीस टी गुनाहर क्या करी दिन राध्य বেঁচে থাকতে চান কবিরা গুনা থেকে তাহলে যোগ দিন আমার সাথে দেখুন বড় গুণা প্রতি সোমবার ও শনিবার রাত বাংলাদেশে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 एक्टर अधिकार और दायित्व सत्यता बना देख सत्य उन्मोचन प्रति शुक्रवार बुधवार रत नटाय बांगे और साढ़े आठटाय भारत पीस टी बांगल्ए